ত্রিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও জিসাস খ্রাইস্ট তাহাতে খ্রিস্টের আবির্ভাব ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা এগারোটা মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কহিতেছেন মিশ্রের বয়ক্রম ৩৫ বছর হইবে মিশ্র খ্রিস্টান বংশে আছেন যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া আছে এখন সংসার ত্যাগ করিয়াছেন ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আরেকটি ভ্রাতার একদিনে মৃত্যু হয় সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন তিনি কোয়েকার সম্প্রদায় ভুক্ত মিশ্র ওহি হি রাম ঘট ঘট মেলেটা শ্রীরামকৃষ্ণ ছোট নরেন আস্তে আস্তে বলিতেছেন যাহাতে মিশ্র শুনিতে পান এক রাম তার হাজার নাম খ্রিস্টানরা যাকে গড বলে হিন্দুরা তাকে রাম কৃষ্ণ ঈশ্বর এই সব বলে পুকুরে অনেকগুলি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল ঈশ্বর খ্রিস্টানেরা আরেক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার গড যীশু মুসলমানেরা আরেক ঘাটে খাচ্ছে বলছে পানি আল্লাহ মিশ্র ঈশ্বর। ভক্তদের প্রতি ইনি শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন আবার এক সময় সাক্ষাত ঈশ্বর আপনারা অর্থাৎ ভক্তেরা এঁকে চিনতে পাচ্ছেন না আমি আগে থেকে এঁকে দেখেছি এখন সাক্ষাৎ দেখছি দেখেছিলাম একটি বাগান উনি উপরে আসনে বসে আছেন মেজের উপর আরেকজন বসে আছেন তিনি তত অ্যাডভান্সড অর্থাৎ উন্নত নন এই দেশে চারজন দারবান আছেন বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল এখানে ইনি আর পূর্ব দেশে আরেকজন আছেন শ্রীরামকৃষ্ণ তুমি কিছু দেখতে টেকতে পাও মিশ্র আজ্ঞা বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো তারপরে যিশুকে দর্শন করেছি সেরূপ আর কি বলব সেই সৌন্দর্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জামা পেন্টলুন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপিন দেখাইলেন ঠাকুর বারান্দা হইতে আসিয়া বলিতেছেন বাজছে হলো না অর্থাৎ মিশ্রকে দেখলাম বীরের ভঙ্গি করে আছে। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস পশ্চিমা দাঁড়াইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন এখনও দাঁড়াইয়া ভাবা মিশ্রকে শেখ হ্যান্ড করিতেছেন ও হাসিতেছেন হাত ধড়িয়া বলিতেছেন তুমি যা চাইছো তা হয়ে যাবে ঠাকুরের বুঝিয়ে যিশুর ভাব হইল তিনি আর যিশুকে এক মিশ্র করজোরে আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন ঠাকুর উপবেশন করিলেন মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্ব কথা সব বর্ণনা করিতেছেন তাহার দুই ভাই বরের সভায় সামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন তাহাও বলিলেন ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন ডাক্তার সরকার আসিয়াছেন ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেছেন কারণানন্দের পর সচিদানন্দ কারণের কারণ ডাক্তার বলিতেছেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বেঁহুশই নাই ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে তাই বলিতেছেন না তুমি খুব হুঁসে আছো ঠাকুর সহাস্যে বলিতেছেন সুরাপান করি না আমি সুধা খাই জয়কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তি তায় মশলা দিয়ে জ্ঞান শুনিতে চুয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হইলেন ঠাকুরেরও আবার ভাবা হইল ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল তখন চরণ গুটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছেন উহ তুমি কি কথাই বলেছো। তাঁরই কোলে বসে আছি তাঁকে ব্যারামের কথা বলব না তো কাকে বলব ডাকতে হয় তাকেই ডাকব এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল আবার ভাবাবিষ্ট ভাবে ডাক্তারকে বলিতেছেন তুমি খুব শুদ্ধ তা না হলে পা রাখতে পারি না আবার বলিতেছেন শান্ত ওহি হ্যায় যো রাম রস চাখে বিষয় কি ওতে আছে কি টাকা কড়ি মান শরীরের সুখ ওতে আছে কি রামকো যো চিনা নাই দিল চিনা হ্যায় সো কেয়ারে এত অসুখের উপর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়াছেন ঠাকুর বলিতেছেন ওই গানটি হলে আমি থামব হরিরস মদিরা নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন তাকে ডাকানো হইল তিনি তাহার দেব দুর্লভ কণ্ঠে গান শুনাইতেছেন হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে একবার লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে গভীর হরি নামে গগন ছাওরে নাচ হরি বলে দুবাহু তুলে হরি বিলাও রে হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে গাও হরিনাম হও পূর্ণকাম নিচ বাসনা নাসরে শ্রীরামকৃষ্ণ আর সেইটি চিদানন্দ সিন্ধুনিরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ সিন্ধুনিরে প্রেমানন্দের লহরি, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি মহাযোগে সব একাকার হইল দেশকাল ব্যবধান সব ঘুচিল রে এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরিহরি আবার গাহিলেন চিন্তয় মম মানস হরি নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশিবী নিন্দিত কিবা বা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন হৃদি কমলা সনে ভাবো তাঁর চরণ দেখো শান্ত মনে প্রেম ও নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হওরে চির মগন ডাক্তার একাগ্র মনে শুনিতেছেন গান সমাপ্ত হইলে বলিতেছেন চিদানন্দ সিন্ধু নিরে ওইটি বেশ ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন ছেলে বলেছিল বাবা একটু মদ চেখে দেখো তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে বাবা খেয়ে বললে তুমি বাছা ছাড়ো আপত্তি নাই কিন্তু আমি ছাড়ছি না ডাক্তার ও সকলের হাস্য সেদিন মা দেখালে দুটি লোককে ইনি তার ভিতর একজন খুব জ্ঞান হবে দেখলুম কিন্তু শুষ্ক ডাক্তারকে সহাস্যে কিন্তু তুমি রোসবে ডাক্তার চুপ করিয়া আছেন